أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دائم ايطارهم قالوا الله رنمين ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم بإذن ربهم إلى صراط عزيز الحميد ألف لام را এই কিতাব ইয়া তোমার প্রতি অবতীর্ণ করেছি যাহাতে তুমি মানব জাতিকে তাহাদের প্রতিপালকের নির্দোষক্রমে বাহির করিয়া আনিতে পারো অন্ধকার হইতে আলোকে তাহার পথে যিনি পরাক্রমশালী প্রশংসার হোক আল্লাহ আকাশমন্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তাহা তাহারই কঠিন শাস্তির দুর্ভোগ কাফিরদের জন্য যারা দুনিয়ার জীবনকে আঁকড়াতে চেয়ে ভালোবাসে মানুষকে নিবৃত্ত করে আল্লাহর পথ হইতে এবং আল্লাহর পথ বক্র করতে চায় ঘোর আমি প্রত্যেক রাসুলকেই তাহার সজাতির ভাষাভাষী করিয়া পাঠাইয়াছি তাঁদের নিকট পরিষ্কার ভাবে ব্যাখ্যা করিবার জন্য আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা পরিচালিত করেন এবং তিনি পরাক্রমশালী প্রজ্ঞা মিন আমি তো আমার নিদর্শন সহ প্রেরণ করিয়াছিলাম এবং বলিয়াছিলাম তোমার সম্প্রদায়কে অন্ধকার হইতে আলোতে আনয়ন কর। এবং উহাদেরকে আল্লাহর দিবসগুলির দ্বারা উপদেশ দাও ইহাতে তো নিদর্শন রয়েছে প্রত্যেক পরম ধৈর্যশীল ও পরম কৃতজ্ঞ ব্যক্তির জন্য স্মরণ করো মুসা তাহার সম্প্রদায়কে বলিয়াছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন ফিরাউনি সম্প্রদায়ের কবল হইতে যাহারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবে করিত এবং তোমাদের নারীগণকে জীবিত এবং ইহাতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষে এক মহা পরীক্ষা স্মরণ কর তোমাদের প্রতিপালক ঘোষণা করেন তোমরা কৃতজ্ঞ হইলে তোমাদেরকে অবশ্যই ছিল তোমরা এবং পৃথিবীর সকলেই যদি অকৃতজ্ঞ হও তথাপি الله اوباب مفتو وপ্রশংসাহو تعلم ياتيكم نبؤ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم الا الله তোমাদের নিকট কি সংবাদ আসেনাই তোমাদের পূর্ববর্তীদের নোহের সম্প্রদায়ের আদের ও সামুদের এবং তাহাদের পরবর্তীদের উহাদের বিষয়ে আল্লা ব্যতিত অন্য কেহ জানে না উহাদের নিকট স্পষ্ট নিদর্শন সহ উহাদের এবং বলিত। যাহা সহ তোমরা পেরিত হইয়াছ তাহা আমরা অবশ্যই অস্বীকার করি এবং আমরা অবশ্যই বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছি সে বিষয়। যাহার প্রতি তোমরা আমাদেরকে আহ্বান করিতেছ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 उहर रसुलगन बलिया आल्ला सम्बन्धे की जिन्हें आकाश मंडलियों पृथ्वी सृष्टिकरता आहवान करें तुम मार्जना उत तुम मानुषुरुषगण जहाँ इबादत करित तुम्हरा तहत इबादत होते वीरत रा चाह अतए तुमरा निकट को अकाठ प्रमाण उपस्थित करो রসুল গন ওকে বলতে मत मानस ही कल्लाह ताहार बंद मध्य जहाग्रह करें आल्ला अनुमति व्यतीत तुम्हारे निकट प्रमान उपस्थित कर আল্লাহর উপরেই নির্ভর করা উচিত আমাদের কি হইয়াছে যে আমরা আল্লাহর উপর নির্ভর করিব না তিনি তো আমাদেরকে পথ প্রদর্শন করিয়াছেন তোমরা আমাদেরকে যে ক্লেশ আমরা তাহাতে অবশ্যই ধৈর্য ধারণ করিব এবং আল্লাহরই উপর নির্ভর কারিগর নির্ভর করুক কাফিরা ওহদ রাসুলগণ কে বলিয়াছিল আমরা তোমাদেরকে আমাদের দেশ হইতে অবশ্যই বহিষ্কার করিব অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরিয়া আসিতেই হইবে অতঃ্পর রাফুলগঞ্জকে তাহাদের প্রতিপালক ওহি প্রেরণ করিল জালিন্দাকে আমি অবশ্যই বিনাশ করিব উহাদের পরে আমি তোমাদেরকে দেশে প্রতিষ্ঠিত করিবই ইয়া তাহাদের জন্য যারা ভয় রাখে আমার সম্মুখে উপস্থিত হওয়ার এবং ভয় রাখে আমার শাস্তি وَسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ وَهَرَا بِجَوَي كَامَنَا كُرِلُو ابن پرتِّك اُدَّتَو سَوِرَا چَلِي بَيْتَو مَنَرَوَ প্রত্যেকের জন্য পরিণামে জাহ রয়েছে এবং পান করানো হইবে গুলি তো পুজো সিং মৌ তুমি যাহ সে অষ্টে এক এক ঢোগ করিয়া গলতকরণ করিবে এবং উহা গলৎকরণ করা প্রায় সহজ হইবে না সর্বদিক হইতে তাহার নিকট আসিবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তাহার মৃত্যু ঘটবে না এবং ইহার পর কঠোর শাস্তি ভোগ করিতেই থাকবে যাহা তাদের প্রতিপালক কে অস্বীকার করে তাদের উপমা তাদের কর্মসূম ভস্য সদৃশ যা ঝড়ের দিনের বাতাসের প্রচন্ড বেগে উড়াইয়া লইয়া যায় যা তারা উপার্জন করে তার কিছুই তারা তাদের কাজে লাগাইতে পারে না ইয়া তো ঘোর বিভ্রান্তি তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ আকাশ মন্ডলী ও পৃথিবী যথা বিধি সৃষ্টি করিয়াছেন তিনি ইচ্ছে করিলে তোমাদের অস্তিত্ব বিরোপ করিতে পারেন এবং এক নতুন সৃষ্টি অস্তিত্ব আনিতে পারেন আর ইহা আল্লাহর জন্য আদৌ কঠিন নয়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 আমরাও তোমাদেরকে ধৈর্যশীল হই একই কথা আমাদের কোন নিষ্কৃতি নাই যখন বিচার কার্য সম্পন্ন হইবে তখন শহচান বলিবে आल्ला के प्रदत्त भंग कर तो तुम्हारे आधिपत्यवल तुम्हारे आहवान कर तुम्हरा साड़ा दिया सूतरा तुम्हरा दोषारोप करा तुम्हरा निजे दोषारोप करो अभी तुम्हारे उद्धारे सहाय करम नई और तुम्हरा उधारे सहाय करम न তোমরা যে পূর্বে আমাকে আল্লাহ শরীফ করিয়াছিলে আমি তা অস্বীকার জালিমদের জন্য মর মধ্য শাস্তি রইয়াছে যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদেরকে দাখিল করা হইবে জন্নাথে যার পাদদোষে নদী প্রবাহিত সেখানে তাহার স্থায়ী হইবে তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে সেখানে তাহাদের অভিবাদন হইবে সালাম তুমি কি লক্ষ্য করো না আল্লাহ কিভাবে উপমা দিয়া থাকেন সদ্বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ যার মূল সুদৃঢ় ও যাহার শাখা প্রশাখা উর্ধ্বে বিস্তৃত যা প্রত্যেক মৌসুমে ওর ফলদান করে প্রতিপালকের অনুমতি ক্রমে এবং আল্লাহ মানুষের জন্য উপমা দিয়া থাকেন যাতে তারা শিক্ষা গ্রহণ করে কুবাক্যের তুলনা এক মন্দ বৃক্ষ যার মূল ভূপৃষ্ঠ হইতে বিচ্ছিন্ন যার কোন স্থায়িত্ব নাই যারা শাশ্বত বাণী বিশ্বাসী তাদেরকে দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহ সুপ্রতিষ্ঠিত রাখিবেন এবং যারা জালিম আল্লাহ ওদেরকে বিভ্রান্তিতে রাখিবেন আল্লাহ যাহা ইচ্ছা তাহা করেন তুমি কি উহাদেরকে লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং উহারা উহাদের সম্প্রদায়কে নামাই আনে ধ্বংসের ক্ষেত্রে যাহান নামে যাহার মধ্যে উহারা প্রবেশ করিবে কত নিকৃষ্ট এই আবাসস্থল এবং উহারা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে তাহার পথিতে বিভ্রান্ত করিবার জন্য বল ভোগ করিয়া فورنا مدو جو بيتو مدير پتا برتنستال قل الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال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 যিনি নৌযানকে তোমাদের অধীন করিয়া দিয়েছেন। যাতে তাহার বিধানে উহ সমুদ্রে বিচরণ করে এবং যিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন নদী সমূহকে তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করিয়াছেন সূর্য ও চন্দ্রকে যাহারা অবিরাম একই নিয়মের অনুবর্তী এবং তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রি ও দিবসকে এবং তিনি তোমাদেরকে দিয়াছেন তোমরা তাহার নিকট যা কিছু চাইয়াছ তা হইতে তোমরা আল্লাহর অনুগ্রহ গণনা করিলে উহার সংখ্যা নির্ণয় করিতে পারিবে না মানুষ অবশ্যই অতিমাত্রায় জালিম অকৃতজ্ঞ স্মরণ কর ইব্রাহিম আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করিও এবং আমাকে ও আমার প্রতিমা দূরে হে আমার প্রতিবালক এই সকল প্রতিমা তো বহু মানুষকে বিভ্রান্ত করিয়াছে সুতরাং যে আমার অনুসরণ করিবে সেই আমার দলভুক্ত কিন্তু কেহ আমার অবাধ্য হইলে তুমি তো ক্ষমাশীল পরম দয়ালু ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيم الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون هي আমাদের প্রতিবালুক আমি আমার বংশধরদের কতকে বশবাস করাইলম অনুরবর পুতাক্কায় তোমার পবিত্র গৃহের হে আমাদের প্রতিপা আলোক এই জন্য যে উহারা যেন সালাদ অতএব তুমি কিছু লোকের অন্তর উহাদের প্রতি অনুরাগী করিয়া দাও এবং ফলাদি দ্বারা উহাদের রিজিকের ব্যবস্থা করিও যাতে ওরা কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের প্রতিপা তুমি তো জানো যাহা আমরা গোপন করি ও যাহা আমরা প্রকাশ করি আকাশ মন্ডলীয় পৃথিবীর কিছুই আল্লাহরের নিকট গোপন থাকে না সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাকে আমার বার্ধক্য ইসমাইল ও ইসাহ কে দান করিয়াছেন আমার প্রতিপালক অবশ্যই প্রার্থনা শুনিয়া থাকেন رب اجعلني مقيما الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء هي আমাদের প্রতিপালক আমাদেরকে সালাত কায়েমকারী করো এবং আমার বংশধরদের মধ্যে হইতো হে আমাদের প্রতিপালক আমার প্রার্থনা কবুল করো ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب হে আমাদের প্রতিপালক যেদিন হিসাব অনুষ্ঠিত হইবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং মুমিনগণকে ক্ষমা করিও তুমি কখনো মনে করিও না যে জালিমরা যাহা করে সে বিষয়ে আল্লাহ গাফিল তবে তিনি উহাদেরকে সেই দিন পর্যন্ত অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হইবে স্থির محتعين مقنعين رؤوسهم لا يرتد إليهم طرفهم وافئدتهم هوا بھی تو بحب الضيطة آقاشت ديكي چاہیا وہارا چھوٹا چھوٹی کري بھی نجدر پتی وہاں درشتی فلی بھینا ایک بانگو وہاں در انتر ہوئی بھی যেদিন তাদের শাস্তি আসবে সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো তখন জালিমরা বলিবে হে আমাদের প্রতিভা আলোক আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও আমরা তোমার আহ্বানে রাসুলগণের অনুসরণ করিব তোমরা কি পূর্বে শপথ করিয়া বলিতে না যে তোমাদের পতন নাই अथच तुम बास करीतेषभूमी जहां निजे चुलूम करताह तुम्हारे निकट सुविदित छोटे तुम्हारा निकट उ दृष्टान उपस्थित कर রোহিত করিয়াছেন যদিও উহাদের চক্রান্ত এমন ছিল যাতে পর্বত টলিয়া যাইতো तुम्हें कैन करियोनाल्लाहर रसुलगण प्रदत्त प्रतिश्रुति भंग करें निश्चय आल्ला परमशाली दंड विधायक जेदी पृथ्वी परिवर्तित हया अन्न पृथ्वी हईबे आकाश मंडलियों मानुषित हईब आल्ला सम्मे जिन्ह एक परमशाली সেদিন অপরাধীদেরকে দেখি উহ জামা হইবে আল এবং অগ্নি আচ্ছন্ন করিবে উহদের মুখ মন্ডল এই জন্য যে আল্লাহ প্রত্যেকের কৃতকর্মের প্রতিফল দিবেন নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণ করেন মানুষের জন্য এক বার্তা जहां इारा घोरा सतर्क है जानते परे एकम इलाह एधशक्तिपन्नरा उपदेश ग्रहण करें